ইমাম ঙ্গল পালন করি আমরা শয়তানের কষ্ট হয় সামে বরাদ পালন করি আমরা শয়তানের কষ্ট হয় আমি বরফ করতেন সারা ধরে পা ফুলে ফেলে দিচ্ছি কষ্ট আমার হবে না গাজালী রহমতুল প্রশ্নের জবাবে বলে দেন আপনার নামে যদি জাহান নাম লেখা থাকে আপনার নামে যদি জাহান নাম লেখা থাকে তাহলে আপনি জাহান নাম লেখা যদি থাকে সারাদিন রাত যদি আপনি ইবাদত করেন মৃত্যুর পূর্বে এমন একটা কাজ আপনার দ্বারা হয়ে যাবে যখন আপনি কি করবেন তখন আর এই জান্নাত সারা জীবন ধরে যত গুণা হোক না কেন আপনি জাহান নামে তো যাবেনি আপনার জান্নার যদি লেখা থাকে সারা জীবন যতই গুণা হোক মৃত্যুর আমার একটা কাজ হয়ে যাবে যে কাজের জন্য ইবাদত করি না করিনা করি না আমি ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য বসুন সবাই বসেন কেউ বসেন সবাই বসুন কি বলিতে কি বলতে চাই কি বলতে চাচ্ছেন আপনারা সবাই বসেন সবাই বসেন শয় কিন্তু চাচ্ছেন মহাদা হোক সবাই বসেন শয়ান চাচ্ছে না মাহ বসেন আপনারা বসেন একটা <imit> সবাইকে শুনেন কথাটা শুনেন মোবেশ্ত করে এখন হাতের ডালেতে বসুন হাতের ডালেতে বসা অসম্ভব তার সাইডে বেশি অসম্ভব ডাকার এই বাতিলের ভেদারে আদরের করি দাও বসেন আপনারা করি ডানকে ভালোবাসছেন বসেন Allahumma salli ala. আমাদের খেয়াল করো আমাদের খেয়াল করেন আমাদের বোঝার চেষ্টা করুন আল্লাহর অলিম ইবাদত করেন আল্লাহের সন্তোষ বলেন সুবাহ আল্লাহ আরো আর বলুন সুবাহ আল্লাহ প্রত্যেকটা মৌমাশি লক্ষ কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছি তারা মৌমাশি গলুক আতে তাইবে আতে তাইলে উড়াল দিয়ে হযরত হযরত রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যারাকারী যারাকারী লক্ষ কুটি মৌ মাছি চার পিছিয়ে ঘুরতেছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছিল যত বড় আলো না মানে অসম্ভব কারণে নিয়ে আসছে না যারা যারা নিয়ে আসছে সবাই ওনার তাছাড়া ওনারা মানুষের সাথে নিয়ে আসে মনে হয় বল বাগান নৌমাছিতে ঘেরা থাকে একটা একটা মাত্র একটা মাত্র হুতুন পেশা পুরা ফুলের বাগান নষ্ট করে না আরেকের মুক্তি হোসাইন মুক্তি হোসাইন আমার কাছে কোন মুক্তি কেমন মুক্তি আমি দেখতে চাই আমার জিন্দগি তো ফালিয়ে দেওয়ার কাম মনে রাখবে মুসলমান ভালো করে মুখস্ত করে রাখেন সারা দুনিয়ার অন্ধকার দূর করে দেওয়ার জন্য আর আপনার তো না হয়েছে এখন ভিক্ষা বন্ধ করেন ভিক্ষা দিবেন না ছাত্রটা বন্ধ করুন এদের কাছে সম্মানিত ভাইয়েরা জমিনে আল্লাহর জমিন আল্লাহ ঠিক আছে ঠিক না না আমি নদী নার পাগল পাগল আমি নদী পাগল আমি মতিনার পাগল নবীল চারা নদী আমি নদী জীলামি আমার মুখে নবী কে নবী নবী জামাতের ভিতরে নবী নবী ঠিক না ব্যাচি জামাদার ভিতরে নবীর দরুদ আছে না নাই নামাজের ভিতরে নবীর দরুদ দফনের ভিতরে নবীর মিল্লাত সুবহানাল্লাহ আমার মুখে নবী নবী তুই তুকে মোতে নার সবই নবীর জন্য দিতে রাজি নবীর জন্য জীবনের নদীর জন্য আমার মুখে নদিনার সব আরবি ভাষায় কাছি করতেছে তোমার না বলে সমস্ত কাঠির কোন ভাষা ছিল আরবি ফুলের বাগান ফুলের বাগান মৌমাছি গুলো তো দেশে আমাদেরকে ঘেরা হুম করে কাছিদা শোনাচ্ছে কাঁচিদাগুলি কি পড়তেছে কাপিরা বুঝতে পারতেছে বলে সমস্ত এই কাপেরা আপনাকে চিনতে পারল না কাফেরা কোয় কি মৌমাছি বলে চিনে আমরা চিনি মৌমাছি বজালের করেছে তোমরা শ্রমিক মৌমাছি তোমরা মুখের মধ্যে নিয়ে তোমরা আলার নদীর উপরে তরু সালাম পড়তে থাকবে তরু সালাম পড়তে পড়তে তার মুখের মধ্যে মধু তৈরি করে ঠিক কথা বলে আকি ফুলের উপর আকি ফুলের উপর মৌমাছি বসে ওটাকে হাজার হাজার মহারোগের পতে হিসেবে মধু সাপ্লাই দিল আমার মালিক পরে নে মৌমাছি এই জন্য তোদের নামে আমি নাজিল করলাম মসাকে মধু ভালো করে বুঝুন মৌমাছির ইতিহাসটা ভালো করে বোঝেন একটাই মাত্রী তাদেরকে মধু বানাই দিলেন এবার ওই একই ফুল থেকে মধু নিল মিস্টার ওই যে আপনাদের দেশে পাওয়া যায় ভিমরুল মৌ চাকরির মৌমাছি মধু নিল ফুল থেকে আর ভিমরুল ফুল থেকে রসারে নিয়ে তার সার্কিটের ভিতরে তার ভিতরে মধু না বিষ তৈরি করলো ভীষণ দিক থেকে বিষ দিলো দিল যাকে ফুটিয়ে দিল হল ওই মানুষটি তিন দিন ধরে তো একটাই মৌমাছি মধু মানাচ্ছে বিবরুল বোধার চেষ্টা কর মৌমাছি কি এক কোরআ হাদিসের ফুল ইসলামের উপকার করে ফেদনা মুক্ত করে দেশ মানুষের উপকার করে মানুষগুলোকে অপকার করে দিয়ে নিজেও জান্নাতে তাদের সাথে সঙ্গীদের কেউ заннаде میے دا ای تکبیر یا نالائی تکبیر اللہ اکبر درود درشمنیا مسیحا سلام ملا دے درشمنیا مسیحا سلام اللہ نبی درشمنیا مسیحا سلام نالائی تکبیر اللہ آ کے پھول آ کے پھول آ کے সাথে, সাথে, সাথে, নিজেরাও জাহান নামে গেল ভক্তদেরকেও জাহান নামে বানালোল্লা বলছেন না সবাই বলে হাজরত ওনার যে ঘেরাও তারিখ ওই সমস্ত ওরা আনন্দ করে আর মৌমাছি ওদের আন্ডারে ওদেরকে আছে এ মৌমাসির নাম এ মৌমাস নাম হচ্ছে মৌমাসি থাকে এরপরে মৌচাকে চতুর্থ শ্রেণীর কর্মচারী শ্রমিক মৌমাসী হয়ে আপনাকে চিনতে পারলাম আপনি রহমাদুল্লি আলম আপনার কারণে সারা জনকে আল্লাহ এই হুদি আপনাকে চিনতে পারছে না কোরআন শরীফের সুরাত সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম 17 নম্বর পারা 21 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 167 আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে দুনিয়ার মুমিনেরা আমার নবী শুধু দুনিয়ার রহমত নয় তিনি রহমাতুল আলাম রহমাতুল কবর রহমাতুল লিল আশর রহমাতুল লিল পলসিলান রহমাতুল লিল মিজান রহমাতুল লিল জান্নাত রহমাতুল লিল Saba রহমাতুল লিল मलाइका কেয়ামে বিপদ থেকে আল্লা বাঁচাবেন কেয়া মতে তার সুপারিশ আমার আল্লাহ জান্ন করবে ঠিক না ঠিক সেই নবী দু দিন না না খুশি ইলিশের বাতাস মারা ছাড়া উপায় নেই কথা বুঝতে পারছেন আমন নবী নাজিল হলো ইবলিসের খবর খারাপ আসার কারণে যারা খুশি হয় তারা হচ্ছেন আল্লাহ করে ভালোবাসছে না নবীর মোহাম্মত নেই আমি পোকালি হাজুজ করে বলবো এখন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আর বলি না যাচ্ছে আরো শুনবে বাবা এত একশো বিশ বিশাক এখন আমরা একশো একুশ বিশটা করতেছি ভালো করে শোনা এখন ভাইজন আসেন উনি দোয়া করবেন আমরা এসেছি তার আগে আমি আমাদের শোনাবো সত্যি আজি আসেনি শেখের আদিস হজুরবাদ اذربا سلاله صفن بالدشر النبي قد بي مات سب دلو مسلم ابن بدل ان بدل الرسول بدل الرسول ندران هل اول ادره فرثلي نمبر ام اول ادر فر مسلمار ادسوال ادلائي نبي قد بي مات جس جس بيو ورسل باخ صلى الله عليه وسلم قال يقول خوان 87 نمبر مسلم 87 مشكات 812 ان عربي مينيا مرسل باخ صلى الله عليه وسلم اسملك الملك تجد دان قال قال امر شولا صلى الله عليه وسلم لا يؤمن أهدكم حتى أكون أبا إلهي من والده وعلاده والناس أجمعين কবুল আলাইহিব কারিম মুসলিম অতঃপর এইটুকু খারাপ কিছু না আমাল হোন نفسيها ওমা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রহিম বলে ও কারী শরীফের শান্তি দরবি ভরিয়া মিসকাত শরীফে 12টা ভরিয়া ফৈদুল বারি ফৈদুল বারি নুতুল কারী 14টা শরীফ দরবি অনুযায়ী 16টা দরবি কথাটা আল্লাহর কথা নবী কথা বুঝতে পারছেন আপনার কষ্ট হচ্ছে আমার আল্লাহর বলেন নবীতা তোমরা ততক্ষণ হতে পারবে না আলেন ভাইরা আসছেন বোঝার চেষ্টা করবেন জ্ঞানীরা আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা না দিবে মমিন হতে পারবে না তাহলে নদীকে ভালোবাসা জীবনের চাইতে বেশি দিতে হবে আল্লাহকে কি ভালোবাসা দিবেন আল্লাহ গেল করি জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মোমিন হওয়া যায় না ওই নবীর করলে কয় নম্বর মোমিন হওয়া যায় আর সেবা এই যে কেতাবটার নাম হলো রহমতুল্লা রায় তিনি তার কেতাবের আপনার দাস্ত কেতাবের একচল্লিশ পৃষ্ঠায় লিখতেছেন আমার নদীকে আল্লাহের ছাপ্পান্নে করেছেন সন্নু আরেমা আমার নবীকে তোমরা আতবের সাথে দাও সবাই মিলে যৌথ ভাবে সবাই মিলে যারা তিনি লিখতেছেন আমার নদীকে সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে সালাম দেওয়া আদব! বসে সালাম দেওয়া বড় বসে সালাম দেওয়া বড় হাদিস নবীকে জীবনের মানুষ না দিলে মুসলমান আপনাদের কেতাব দিয়ে আমি বলতে চাই এইটুকু শুধু নয় এটা তো রাখলাম এবার চলে আসেন এই কেতাবটার নাম এই কেতাবটার নাম হলো ফাইসালে আব্দে কেতাব এই যে আব্বাদের কেতাব এই কেতাবটার নাম হাতির বসেছেন নাকি আপনারা বাপের বাপ বাপের বাপ দাদা দাদা পদ দাদা লিখেছেন হজরতাদুল্লাহুল্লাহ তিনি তার খেতাবের আর উর্দু বলিয়াম লিখতেছেন আর বুঝতেছেন নাকি ফির মরকত কাজ সমনাক আপনাদের আব্বার আব্বা দাদার দাদা পরদারুল্লাহ ফটোয়ার কেতাব আমি মহব্বত এবং মহব্বতের সার লজ্জ লু আদায় করি আল্লাহ তিনি কাছে প্রতিষ্ঠাতার নাকি আপনারা তিনি হাজি এমদাদুল্লাহ তিনি বলছেন আমি যখনই নবীর ক্যাম করি আমার নদীকে রুহানি হালতে দেখতে পাই পড়বেন না ভাই সান কেতাব করলাম কিন্তু ভালো খাবারের ব্যবস্থা করতে পারলাম না কিছু বাড়িতে বুট ছিল সোনা ছিল সোনা হাতের মধ্যে নিলাম আমার আহলিয়াকে বললাম দাও আমার আহলিয়া সবার সোনা বিতরণ করলাম যেহেতু খাইস এফসু সালাম অত ধিমুক্ত আম খুন আমাল মানুষকে খাদ্য খাওয়ানো এবং সালাম বিনিময় করা উত্তম আম আপনারা বলে খাওয়ার দূর যায় না কিনে আসলো বউটা মাত্র দেড় হাত বউ কয় হাত দেড় হাত বউ পানি নিতে গেছে কলসির কাছে কলসিটাও দেড় হাত ডেড়ে ডেরে তিন হাত কথা বলছেন দেড় হাত বউ মাথা <laughs> খুঁজতেছে এরকম কুসংস্কার আছে না কুসংস্কার স্বামী মরবে না বাদবে তোর মালিকের ইচ্ছা তা সম্পর্ক স্বামী মরে যায় ঠিক আছে মা ঘুরে করে খুঁজো আমার তোলা আছে তলা নাই আসলে তলা নাই ও সলমান তলা আছে তার হাত নিছে তার হাত উপর সুলকারি দিয়ে তো তলা পাওয়া যাবে না মিলাদ আছে কিয়াম আছে বুঝতে আছে আপনারা কোন মতে করেছে। করেছেন আসলে কি বুঝবেন আপনি ফতোয়া শিখতে হবে তো লেখাপড়া করতে হয় ঠিক না আমরা কোন লেখাপড়া করেছি অহংকার জীবন শেষ করে দিয়েছে লেখাপড়া করে থেকে ঢাকা ইউনিচ ডি দিয়েছে তারা এখন আমার মুড়ি আলহামদুল্লা পরবেন না এত কিছু করে সে বুঝতে পেরেছে আল্লাহিদের পিছিয়ে ঘুরেছি পঁচিশ বছর তারপরে বুঝি লেখাপড়া করে ডেসেন অল্প বিদ্যা ভয়ঙ্কর কথায় কথায় ডিকশনারি হাতি ঘোড়া হলো তল হাতি ঘোড়া তলে রয়ে গেছে ইন্দুরের বাচ্চা কয় এইটুকু পানি কোথাও চেষ্টা করেন মুসলমান আমি আপনাদের ক্ষেত হতে বলছি বাঙ্গি বউ হবেন না সারা জগৎটা ভালো করে খুঁজুন লেখাপড়া করুন মুখারি মুসলিম তারপরে এরপরে আছে আছার লেখাপড়া করো তারপরে ফটোয়াবাজি করো ফতোয়া বাজি করলে হবে না ফটুয়া শিখতে হবে আগে আমি বলতে চাই সকলের যারা আজকে বিরাট বিরোধী সকলে দাদার দাদা বলেন নাম শাহিউ আব্দুল হক মুস দেহম লিখতেছেন পটগলো ভেটে নিলাম এই বলে আমি খাবার হিসাবে বন্টন করলাম না গভীর রাতে কমের ভিতরে দেখিলে আমার কুড়ে ঘরে তা নয় হয়ে গেছে লক্ষ্য করে দেখি আমার নূর নবী হায়া চুল নবী নবী স্বপ্নের ভিতরে আমার সামনে হাজির হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি আমার ঘরটা ধরে কালোময় হয়ে গেলাম নবিনী পাপ আর বলে মূল খারাপ করেছেন আপনি তো বুট ভাজি দিয়েছিলেন বুট ভাজি গুলো দিয়ে তোমার তৈরি করেছেন আল্লাহ এবং নবীর তরফ কবুল Big Ate আমি নদী আপনার তোমার গ্রহণ করেছি লক্ষ্য করে দেখুন আপনার ওই মিলাদের বুটের বাজি তোমারক আপনার নবীজির হাত মোবারকে আমি কি করবো আমার হাতে দেওয়া বুট এখনো আমার হাতের মধ্যে আমার বুট শুকরান শুক্রান শরীর মুবারকের শুক্রান পাওয়া যায় আপনি করেন না করেন না করলে আপনাদের আব্বাদের গলায় ফাসি পড়বে কথা বলছেন দেখেন এরা তো কোথায় কোথায় করেন হ্যাঁ এরা কথায় এখন দেশ বিদেশের ভিকটা পাচ্ছে আর কি মিলাদের দরকার আছে করা যাচ্ছেন না কিনা এরা তবরত খাই খায় বড়ো হয়েছে বাড়ি বাড়ি ঘর ঘর তবরত পাইছে ঠিক না পঞ্চান্ন বছর এই বাংলাদেশে শাসন করেছেন মূলাক্ষা শাসন করিতে মুসলমানদেরকে এমন ভাবে ইসলাম শিখিয়েছেন কিরকম শিখিয়েছেন মুলাখা শিখিলাম তার সাক্ষী ঠিক যদি প্রত্যেকটা মানুষকে আপনার রংপুর নয় সারা বাংলার ঘরে ঘরে ভাই আপনার বাপদাদ করলো আপনি এরকম করছেন কে ভাই ভাই আমার বাপ ভুল করছে বিপদ হয়ে গেল আরো বাপের দাদাও ভুল করছে বাপ ভুল করছে দাদা যদি ভুল করেন আমি তো করিনি আপনারা করছে এরপরে আরেক হারা উল্টা ভুল করছে অর্থাৎ ভুল সব কথাই ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে আমার করে আমুল নাই সেই আমুল আপনার কাছে না যাবে আশা করতে পারি তবে আমার নদীকে আমি যখন মিলাদ করি মিলাদ খারা হো করবীকে খারা খারা বোঝেন খারা হো কর কিয়াম হল আরবি শব্দ খারা হলো উর্দু শব্দ বুঝতে পারতেছেন এগুলি অস্বীকার করবেন আপনাদের আপাকে অস্বীকার করলে অবস্থাটা কি হবে তা কি জানা যাচ্ছে ঠিক না ঠিক তাহলে তাদের যদি ইমান যায় তাহলে আপনারা ওই অবস্থায় কি থাকবে ভালো করে বসছেন আর তারা যদি তারা যদি জায়জ থাকেন আপনারা সেটাকে নাজায় বলতেছেন তাহলে আপনাদের ইমান গেছে মানুষের আমলে কম বেশি থাকতে পারে কেউ কোনোটা করে কেউ কোনোটা করে না কিন্তু উল্টাপালটা ফতোয়া দিলেই ওনার হাদিস অস্বীকার করার কারণে ইমান নষ্ট হবে ঠিক না না ঠিক ইসলামা আব্দুল থেকে বলিতাস আপনার তিন নম্বর তিনি পাঠ করলেন যখন তখন ছিল ইয়ুদিউ একজন ইহুদি লাউ নাজ বলল ফাল ইহুদি বললো লাউ নাজ যদি এইটা নাজিল হতো এইটা নাজিল হতো হাজিল আয়াত এই আয়াতটা আয় না আমাদের ওপরে খদনা আমরা গ্রহণ করতাম হা ওই দিনটাকে আমি তোকে বলে দেশে হয়েছে ওই দিনটা ছিল কয়টা ঈদের দিন কয়টা আকোলাই তা পাস নাহা উহা নাজালা নাজিরোইসে কি ইয়াউমি ঈদ আইন দুইদে তুই কি কি কি ইয়াউমে জুমুয়া ওয়া ইয়াউমে আরাফা আরেকটা যুর হয়ে গেল সুবহানাল্লাহ বল আল্লাহ আমাল আব্দুল্লাহ নাম পাঠ করেন দুই দিন হলো আরাফার দিন ও ঈদের দিন জুমার কয়দিন হলো ময়টা এবার আসেন ঈদুল ফিতর একদিন ঈদুল আজহা একদিন সাতান্ন দিন ঈদ এ মিল নদী সকল ঈদের শ্রেষ্ঠ কয়টা হয়েছে আটান্ন আটান্নটার মধ্যে বিশ্বাস করলো আমরা আলহামদুল্লাহরা বলেন না আরো আছে না করবো হ্যাঁ বের করবো নাকি কোরআন শরীফের পাঁচ নম্বর একশো চোদ্ভারিয়াম ইংসির আলাই না কোরআনের ভাষা আল্লাহ আংসিল করুন আদাই না আমাদের উপর বুঝতেছেন নাকি আমাদের উপর তা কোনো হয়ে যাবে আমাদের জন্য আমাদের পূর্ববর্তীদের জন্য ও আখিরিনা আমাদের পরবর্তীদের জন্য ও আরেকটা নাইটা পালন করে না করে শিকার করা লাগবে কিনা স্বীকার না করলে কোরআন অস্বীকার করলে কি হয় পাকা মুসলমান কথা বল না কেন মুসলমান তাহলে করতে হবে কয়টা হলো এইতো ভাই প্রশ্ন এখন আমি ভুল বললাম না বললাম এখন আমার যে একটা খানটা একটা মায়না একটা দস্তর খানা খাবার দয় কারণে বোঝার চেষ্টা করে নিয়ামতের না করার কারণে ওই জাতিটার কিছু অংশ বানুর হলো কিছু অংশ সোয়ার হল না করবেন না একটা আসমানি নবী সারা জান্নাতবির দাম কত নদী ঈদের দিন এটাকে অস্বীকার করলে কি হওয়া লাগবে কথা বললে কি হওয়া লাগবে খানটা আসলো সেটার তা হয় সোর হলো না তা কুকুর হলো এটাই কোরআনের বাণী হাদিসের বাণী এবং তাপসির মাঝারি তাপসির মাথা তারপরে তাপসিরে মারপুর কোরআন তাদের কত তাপস